जिसके रसुलर हादी बोला विभिन्न पर्याय भागे विभक्त कर এক পর্যায়ে রসুলের সবগুলি হাদিসকে তিন বারে বিভক্ত করা হয়েছে রসুলের এক প্রকার হাদিসের নাম হাদিস আর সহিদ হাদিসের নাম হাসান আর এক প্রকার পর্যায়ে রসুলের সমস্ত হাদিস কত প্রকার হইলো সহি হাসান এই সহি শব্দ আবিদানি করতে যদি নেন ভুল করবেন সহি শব্দের আবিদানি অর্থ বাংলা ভাষায় বলে শুদ্ধ যারা বলে তারা জানে তারা বুঝে হাদিসের মূলনীতি না বলে যারা হাদিস শিখতে যায় লাইব্রেরির থেকে বই কিনে এরা বুঝবে না রসুলের সহি হাদিস কাকে বলে রসুলের হাসান হাদিস কাকে বলে রসুলের জয়ীফ হাদিস কাকে আপনাদের শুধু নামগুলি মনে রাখেন এক পর্যায়ে রাসুলের সমস্ত হাদিস তিন প্রকার সহি হাদিস জানালা সাজে এরা যেন হাদিসের নামে দোহাই আপনাদেরকে ডোকা দিতে না পারে রসুলের হাসান হাদিস কোন কাজে লাগে এটা আপনাদের জানা দেখা দরকার রাসুলের জহি হাদিসও কোন কাজে লাগে কিনা এটা আপনাদের জানা থাকা দরকার ইসলাম ধর্মের কোনান হাদিসের দলিল যথেষ্ট আকিদার জন্য কোন হাদিস লাগে আমলের জন্য কোন হাদিস লাগে আমলের জন্য হাসান হাদিস এখন তারা আঁকিদার বেপার না আমলের বেহার আমলের হাদিস সোহিনাকে নাকি আমলের তো হাদিস হাসান যথেষ্ট কি বুঝলেন না আমলের বেলায় হাসান হাদিসের দলিল যথেষ্ট কাজে একবার দুরু শরীফ পড়লে দশ বার রহমত নাজির হয় দশটা গুনামা হয় দশটা মর্যাদা বাড়াই দেওয়া হয় কোরআনগুদার সবাই বসলে জীবনের সমস্ত গুনামা করে দেওয়া হয় এগুলি কি ফিলত নয় করার মতো পুরস্কার পাওয়ার কথা হয় না ফজিলত প্রমাণ হওয়ার জন্য জয়ীফ হাদিস যথেষ্ট ফজিলত প্রমাণ হওয়ার জন্য জৈব হাদিস সবে বলাতে এবাদত বন্দেগি করলে ফজিলত আছে জানার কারণে সবে গোড়াতে প্রতিলতের হাদিস সন্দেহ মানি না আর হাতির দইফ মানোনা দেখি আচিরা দলি দিচ্ছে নাকি না বলে দল দিছে না প্রদিলতের দলি একটু আমার দিলাম আপনাদেরকে কোরআনের মূলনীতি না জানলে নয় যারা কোরআনের কোরআন তসির মূলনীতি জানে না এদের অধিকার নাই কোরআনের রেখা দেওয়ার কোরআনের তফসির করার যারা হাদিসের মূলনীতি জানে না এদের অধিকার নাই হাদিস দিয়ে পেশ করা আছে এবার আমরা হাদিসের দ্বারা তখন এই আয়াতের তসিল অন্য আয়াতে পাওয়া যাবে না যখন তখন তালাশ করতে হবে নবীর এই আয়াতের তফসিল পাওয়া যায় কি হবে এছাড়া উদাহরণ আমি যদি উদাহরণ দিতে যাই উদাহরণের উদাহরণে আর রহমানের তিন আয়াতের তসির আলোচনা হবে উদাহরণ দিয়েছিলাম যদি রবির হাতিজেও কোন আয়াতের তসির খুঁজে না পাওয়া যায় তাহলে সেই আয়াতের তসির তালাস করতে হবে কেরামের জীবনীতে সাহাবায় কেরামের জীবনী দিয়েও কোরআনের আয়াতের সহি তসির পাওয়া যায় বিশ্লেষণের দ্বারাও কোরআনের স্থির পাওয়া যায় মুস্তাহিদ ইমামের উদাহরণ যেমন হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ইমাম শাহমতুল্লাহি আলহি অপেক্ষা আছে ইসতেহান শব্দের অপেক্ষা আছে আমি আগেই বলেছি সব কথা একদিনে বলা যায় না আর সব কথা একদিনে বলার চেষ্টা করলে অনেক কথাই মনে রাখতে পারবেন না শুধু এটুকু মনে রাখুন মুস্তাহিদ ইমামগণের বিশ্লেষণ কোরআনের শহীদের পাঁচ নম্বরের কত নম্বর করার জন্য মুস্তাহিদ ইমামগণের বিশ্লেষণের দরকার হবে কেন যদি কোরআনের কোন আয়াতে বিষয়টা উল্লেখ না থাকে অথবা হাতি সে নাই অথবা উল্লেখ আছে অস্পষ্ট অথবা উল্লেখ আছে অস্পষ্ট নয় সুস্পষ্টই যদি কোন বিষয়ে আলোচনাই কোরআন হাদিসে পাওয়া যায় না অথবা আলোচনা পাওয়া যায় সুস্পষ্ট নয় অথবা সুস্পষ্টই কিন্তু পরস্পর বিরোধী হয় এই তিন ক্ষেত্রে মুস্তাহিদ ইমানগন কি আল্লাহ কোরআনের আয়াতে ঘোষণা দিয়া অধিকার দিয়েছেন তোমরা গবেষণা করে তার গবেষণা করে সমাধান এটার নাম উম্মতের ইজমা হাজি শরীফ আল্লাহ বলেন ইন্মা উম আলাল আমার উম্মত যে ব্যাপারে পোষণ করবে আল্লাহ কাছে এইটাই সঠিক মত সাব্যস্ত হবে ইমাম আবু হানিফা বলেন এইভাবে ইমাম সাহি বলেন সেইভাবে এরকম হয় কিনা হয় এইরকম যদি হয় তাহলে সহি হাতি আছে তিন শরীফের হাতি আছে বহালি শহীদের যে আছে আরো আরো বিভিন্ন আছে যে মুস্তাহিদ হবে না উভয় মতেই সব হবে সুতরাং এই হাতিসের দ্বারা পরিষ্কার হইয়া গেল আমরা যারা মর্ম বুঝি ইমাম আবু হানিভা বুঝেন এই জন্য করি আমরাও সব আমরা যারা মর্ম ইমাম শাহি বুঝেন তারা করি তারাও সব বুঝে থাকতে পারস্তাহিদ ইমামগণের মধাবগুলি কোনটা অনুসরণ করলে সব হবে আর কোনটা অনুসরণ করলে গুণা হবে সবগুলি অনুসরণ করলে সব কিন্তু প্রশ্ন দেখাবে যে মুস্তাহিদ ইমাম নয় তারে যদি ফলো করেন আল্লাহর কাছে জবাব দিতে হবে তুমি কারে ফলো করছ অথচ আল্লাহর ইসায় অন্য আয় বলেন তুমি জানো না সুতরাং যে জানে না তারা ফলো করো তুমি আল্লাহর কাছে জব দিতে হবে তুমি দিতে যদি জানো না যে জানে তাহলে বড় কথা বুঝতে পারছেন কিনা ইমাম আবু হানিফা জানেন কুণায়তের কোন ব্যাখ্যা তারা যদি ফলো করি আমি আল্লাহ কা আমি আল্লাহ কাছে সৎ পাইব কিন্তু না ইমাম আবু হানিফার অনুসরণ করলাম না ইমাম সাফির অনুসরণ করলাম না ইমাম মালিকের অনুসরণ করলাম না ইমাম মাহমদ বিন হাম্বলের অনুসরণ করলাম না নিজে কোরআন তসির মূলনীতি শিখলাম না নিজে হাদিসের মূলনীতি শিখলাম এক হাদিসে যে তার বিরুদ্ধে কোরআন শহীদ তস্বের দ্বিতীয় ঠিকানা নবীর হাদিস কোরআনের শহীদ তশ্বের তৃতীয় ঠিকানা সাহবায় জিন্দগি কোরআনের শহীদের চতুর্থ ঠিকানা তাদের বিবরণ আরবি অভিদান আরবি ডিকশনারি এবং আরবি গ্রামার এর আলুকে পাঁচ ঠিকানা সমাধানে যায় নম্বর আরবিক ডিকশনারির দ্বারা যদি সমাধানে পৌঁছা যায় আরবিক গ্রামারের দ্বারা যদি কোনো বিষয়ে সমাধানে পৌঁছা যায় সেটাও হবে কোরআনের সহিত সির তবে সেটা হলো ছয় নম্বর ঠিকানা এই ছয় ঠিকানা মতে কোরআনের তসির সহি তসিল করতে গিয়া যদি পণ্ড এলিমের যোগ্যতা সম্পন্ন হন এবং কোনো করার দরকার হয় না তিনি হবেন ফার্স্ট ক্লাস মুফাসম যদি কোনো করতে হয় তিনি হবেন সেকেন্ড ক্লাস মুফাসিন পনেরো এলিমের যোগ্যতা রাখেন না ছয় ঠিকানা মতো নিজে নিজে তস্সির করতে পারেন না কিন্তু ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস কোন আয়াতের ব্যাখ্যা কিভাবে করেছেন সেটা বুধার যদি যোগ্যতা রাখেন তিনি হবেন থার্ড ক্লাস মুফাসিল মুহাসিনের কোন ক্লাস নাই কথা বুঝে এখন দেখলার দিকে এবার আমরা মূল কথার যাই এই দীর্ঘ কথাগুলি যারা স্মরণ রাখতে পারবেন না একটা কথা স্মরণ রাখ কোরআনের তফসিল এই উস্তাদের লাইনে দাঁড়াইলেই শুধু আপনার পক্ষে কোরআনের সহি তফসির পাওয়ার আশা করা যায় উস্তাদ উস্তাদের উস্তাদ কোরনের তসির যে মূলনীতি এই মূলনীতি অনুপাতেই কোন আয়াত বা কোন সুরার মর্ম বোঝার জন্য কয়েকটা পূর্ব কথা জানায় এবং নম্বর যেমন ধরুন আমি সুরাই রহমানের প্রথম দিকের তিনটি আয়াত এর আগের ন সাথে তার সম্পর্ক কি তফসিরের পরিবাসায় এটাকে রক্তে সুয়ার এবং রক্তে আয়াত বলা হয় কথাটা একটু ব্যক্তা আপনারা বুঝবেন একশো চোদ্দটা সুরা আগে নিয়ে সুরাতুল ফাতেহা পরে আনা যাবে কেন তার কারণ আছে এই কারণটা বুঝলে আপনাদের জন্য কোরআনের মর্ম বোঝা সহজ হয় প্রথম নম্বর আরেকটা কি আলহামদুলিল্লাহ সবগুলি সুরার ও সিরিয়াল ঠিক রাখতে হবে সবগুলি আয়াতেরও সিরিয়াল ঠিক রাখতে হবে এই সিরিয়াল ঠিক রাখার কারণ কি কারণ বিষয়গত সম্পর্ক এই আগের আয়াতের সাথে পরের আয়াতের একটা কানেকশন আছে আগের সুরার সাথে পরের সুরার একটা কানেকশন আছে যদি আপনি সিরিয়াল ভেঙে ফেলেন কানেকশন নষ্ট হয়ে যাবে এই কানেকশনটাকে তো সিরের পরিভাষায় বলা হয় রক্ত এবং আগের সুরার সাথে পরে সুরার বিষয়গত কানেকশনটা কি আগের আয়াতের সাথে পরের আয়াতের বিষয়গত কানেকশনটা কি যদি বুঝতে পারেন না আপনার জন্য মর্ম বুঝা কঠিন হয়ে তস্সিলের মূল নীতি মতেই কোন আয়াত বা কোন সুরার তসিল বুঝতে গেলে প্রথমেই আগের সুরার সাথে এই সুরার বিষয়গত কানেকশন কি বুঝে নেওয়া দরকার এটা কয়েক রক্তের সুরার তারপরে বুঝে নেওয়া দরকার এই সুরার সানের নজর কি তারপরে বুঝে নেওয়া দরকার এই সুরাকে এই নামে নামকরণ করা হইল কেন এই নামের অর্থ কি এই সুরায় রহমানের প্রথম তিনটি আয়াত যে আমি তিলাবত করেছি তিন আয়াতের মর্ম পরিষ্কার ভাবে বোঝার জন্য ভূমিকা হিসাবে কথা আমাদেরকে আগে উদ্যোগের দুই নম্বর এই সুরা কোন ঘটনা উপলক্ষে আল্লাহ নাদীন করেছিলেন যেটাকে শান এ নজুর বলা হয় শান এ নজুরটা কি তিন নম্বর রহমান শব্দের অর্থ কি এবং এই সুরাকে আল্লাহ সুরায় রহমান নামে নামকরণের কারণ কি বুঝা থাকলে বলুন বুদার জন্য ভূমিকা হিসাবে নেওয়া দরকার সম্পর্ক অর্থ এবং নামকরণের কারণ কি ধারাবাহিক ভাবে আমরা তিনটা কথা আগে বুঝে নেওয়ার চেষ্টা রহমানের আগের সুরার নাম সুরাতুল কামার আগের সুরার নাম সুরাতুল কামার সুরাতুল কামারের মূল আলোচ্য বিষয়ে হইল শাস্তি। সুরাতুল কামারের মূল আলোচ্য বিষয় অবৈধ সুরায় রহমানের মূল আলোচ্য বিষয়ে হইল বাদ্যবন্দাদের পুরস্কার বাদ্যবন্দাদের পুরস্কার আগের সুরার বিষয়বস্তু শাস্তি পরের সুদান বিষয়বস্তু পুরস্কার পরস্পরের সামঞ্জস্যশীল উল্টা পাল্টা শাস্তি হুজ পুরস্কারের বিপরীত পুরস্কার বুঝলো শাস্তির বিপরীত এই উল্টা পাল্টা বিষয় বিষয়বালার দুই সুরান একত্রে আল্লাহ পত্রালী সাজাইলেন কেন সম্পর্কটা কি আল্লাহ সংক্ষিপ্ত জবাব কুয়েকটা মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না মুসলমান হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার একটা অন্তরে দুইটা জিনিস জায়গা দিতে পারবে না একটা মানুষের একটা অন্তরে দুইটা জিনিস একত্রে জাগা দিলে সে মুমিন হবে মুসলমান হবে দুইটা জিনিস একত্রে না দিলে মনে হবে না একটা হইল যদি শাস্তি হবে সেই শাস্তির ভয় হোক আল্লাহর কি পুরস্কার তুমি পাবে সেই পুরস্কারের আশাও যদি তোমার অন্তরে স্থান দিতে না পারো ভয় এবং পুরস্কারের আশা উল্টা পাল্টা দুইটা জিনিস তোমার একটা অন্তরে স্থান দিতে হবে তবেই তুমি সত্যিকারের অর্থে মুসলমান হবে এই তথ্যের দিকে ইঙ্গিত করে শাস্তির বয় এবং পুরস্কারের আশা উল্টা পাল্টা দিলে শাস্তির বিষয় সম্বলিত সুরাতুল কামাল এবং পুরস্কারের বিষয় সম্বলিত সুরাতুর রহমান পবিত্র কোরআনে একসাথে পাশাপাশি স্থাপন করেছে কথাটা কি বুঝতে পারছেন থাকলে আর একটা কথা বোধ হয় সেটা হইল আল্লাহর শাস্তির বয় যার অন্তরে স্থান দিতে পারে সে আল্লাহর অবাধ্য কাজ করার সাহস রাখে না এটা বোধা তো কঠিন বার্তা শাস্তির বয় যার অন্তরে স্থান দিতে পারে সে আল্লাহর নাফরবানি করার সাহস করতে পারে না আর আল্লাহর পুরস্কারের আশা যার অন্তরে স্থান দিতে পারে সে আল্লাহ গুলামি ছাড়তে পারে না পারে না। সুতরাং আল্লাহর শাস্তির ভয় এবং আল্লাহর রহমতের আশা হওয়ার নাম আল্লাহর অন্তরে হাসিল হওয়ার নাম আল্লাহর সুতরাং কেউ যদি যথারীতি আল্লাহর বন্দেগি করে না আর বলে আমি আল্লাহর মারিপোট হয়েছি সে বন্ধ কেউ যদি গুনার কাজ ছাড়েনা আর বলে আমি আল্লাহর শাস্তি ভয় করি সে যথারী কি আল্লাহর এ বাদতী করে না যদি বলে আমি আল্লাহর মারিফোট পাইছি বন্ধ কিনা কারণ মারিপোট দুইটা জিনিসের সমষ্টির নাম কটা জিনিসের করতে গুলামি করতে পারি না প্রবাহ হইলো আমার অন্তরে আল্লাহর মারিফত আছে এখান থেকে মারিফতের দেবী রেশনটাও খুব ইজি হইলো কিনা ইজি হইছিল খুব কঠিন মারিফতের দেবী রেশন খুব ইজি আল্লা মারিফত হাসির হয়েছে তার কি গুণা করার সাহস থাকে সে কি আবাদশ বন্দে ছেড়ে দিয়ে জীবন যাপন করতে পারে না সুতরাং এই কথাগুলি বুঝলে কার মারিমত হাসির হইলো আর কার মানিমত হাসির হইল না আগামীতে আশা করি আপনাদেরকে আর লেকচার বক্তৃতা দিয়ে বোঝাতে হবে না আপনারা মানুষটাকে নিজের চুপে দেখলেই বুঝতে পারবেন মানুষটার অন্তরে আল্লাহ থেকে আমাদের ক্রিয়া হইল পরিষ্কার হইল দুই নম্বর এই সুরার শানেরুদুল কুরান্তির একটা পরিবার এর অর্থ হল হওয়ার অবস্থা যে অবস্থার প্রেক্ষিতে আল্লাহ কুরআের যে অংশ নাগিল করেন ওই অংশটাকে ওই অবস্থাটাকে সেই অংশের সানে নজর হয়ে অবস্থাটা কোন সময় কোন ঘটনাকে এই অংশের শানের নদূল কোন প্রশ্নের জবাবে যদি আল্লাহ কোরআনের কোনো অংশ নাদি করেন ওই প্রশ্নটা এই অংশের সানে নদূল কোনো সমস্যাকে কেন্দ্র করে তার সমাধান চল্পে যদি আল্লাহ কোন অংশনাদি করেন ওই সমস্যাটা এই অংশের সানে এবার বলুন তো সুরায় রমানের সান এ নজলটা কি একটা প্রশ্ন এইসুরার সানের নজর কুরাই বংশের মূর্তি পুজারীদের একটা প্রশ্ন এইসুর আর প্রশ্নটা বোঝার এদের অবস্থাটা আপনাদের মনে থাকতে হবে কোরআনগঞ্জের মূর্তি পূজারীরা মোহাম্মদরসুল্লার জন্মের আগে এদের ধর্ম পালনের অবস্থা এই ছিল এরা তিনশত ষাটটা মূর্তিকে বড় বড় মূর্তিকে আল্লাহর গড়ের ভিতরে দাঁড় করে আছে এবং কাবাগরকে আল্লাহর গড় বলে বিশ্বাস করত আল্লাহকে আল্লাহ নামে ডাকত হজের নামে কাবাগরের তোয়া জিয়ারত করত আল্লাহর আল্লাহর বিশ্বাস করে আল্লাহ আল্লাহ নামে ডাকে আর হজের নামে আল্লাহ গর একটু করে কিন্তু হজের এহরাম মাদার সময় যে দু আছে লব্লা কালি এই দুটা এরা কেমনি বলতো জানেন এরা বলতো লাইগুলি ছাড়া আর কোনো শরীফ তোমার নাই এদের ধর্ম ফাগনের নমুনাটা থাকতে এবার বলুন এরা আল্লাহকে আল্লাহ নামে ডাকত এই হইলে এদের ধর্ম পরিচয় আল্লাহ যে আল্লাহ নামে রাখতো আল্লাহর নাম যে আল্লাহটা জানতো কাবাগর যে আল্লাহ গর এটা বিশ্বাস নামে আল্লাহর তোয়াফো করত কিন্তু দেবতা গুলিকে মূর্তি গুলিকে আল্লাহ সাথে শরীর দ্বার সাব্যস্ত করতো দে আল্লাহ শরিক দ্বার মনে করিয়া এদেরকে ভক্তি দিত এদের সামনে জন্ম হয় ঘোষণা দিলেন একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে শ্রেণ্ করা যাবে না হারাও আল্লাহ ছাড়া অন্য কে শ্রেণ্ করা আল্লা আল্লাহ একটা আয়াত না করে বলেন তোমরা রহমান কে চিন্তা করতো এতদিন মোহাম্মদ পইল আল্লা সারা আর কেউ বেশ করা যাবে না এখন কয়ে রহমানদের চিন্তা করতে হবে না কেন রানা এই প্রশ্নের জবাবে আল্লাহ সুলাই রহমান রাজি সুতরাং তাদের এই প্রশ্নটাই সুলাই রহমানের ছানের এরা প্রশ্ন করেছিল মানিমান রহমানের আল্লাহরেই আর নাম রহমান এই কথাটা তারা জানতো না এই জন্য আল্লাহ এদের প্রশ্নের জবাব দিয়া পূর্ণ সুরা আস্তা সুরায় রহমান নাজিং করেছেন সুতরাং আস্তাটা সুরায় রহমানের সারে নতুন হইল এই মূর্তি এই প্রশ্নটা এবার আমরা বোঝার চেষ্টা করি জবাবটা আল্লাহ কিভাবে দিলেন এমন দিচ্ছেন আল্লাহ গেলে গ্রামারের নীতি আমি এখানে বলতে চাই না যেহেতু এখানে অধিকাংশ হয়তো আরবি ভাষা জানলে বলা মনে হয় না বাংলা ভাষার নীতিটা এখানে বাংলা ভাষায় বলতে চাই না কারণ এখানে আপনারা যারা থাকেন আমার মনে হয় আপনারা অধিকাংশরা ইংরেজি নীতিটা করলে সহজে বুঝবেন এই জন্য আরবি গ্রামারের নীতিটা উল্লেখ করতে চাই না বাংলা গ্রামারের নীতিটা উল্লেখ করতে চাই না শুধু ইংলিশ গ্রামারের একটা নীতির দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই ওইটা বুঝে দিলে আল্লাহর জবাবের বঙ্গিটা কত মজা আর মজাটা বুঝতে পারবেন ইংলিশে একটা সেন্টেন্স কমপ্লিট হবে একটা ওয়ার্ডের দ্বারা না কম সে কম দুইটা ওয়ার্ডের দ্বারা কমপক্ষে কমপক্ষে গ্রামার মতে একটা এর প্রথমটাকে বলে সাবজেক্ট দ্বিতীয়টাকে বলেছি দুইটা ওয়ার্ড ছাড়া একটা কমপ্লিট সেন্টেন্স হতে পারে না এতটুকু বুঝলেন তো এবার আসেন সিরায় রহমানের শুরুতে শরীফ খুলেন সুরায় রহমানের প্রথম আয়াত পরেন দেখবেন আর রহমান একটা শব্দ কিন্তু আর রহমান উল্লেখযোগ্য দুই শব্দ না এক শব্দ এক শব্দ দিয়ে আয়াত পুরাপুরি আয়াত শেষ হইলো কিভাবে এই প্রশ্নের জবাবে মুখশ্রী কেউ লিখেছেন আর রহমান শব্দটা একটা শব্দ ঠিক এটাকে সাবজেক্ট বানিয়েছে আর পেডিকেট যে বাকি প্লেদিকেট বাকি রাখার কারণ হলো। এখানে পেডিকেট একটা মাত্র শব্দ নয় বরং আর রহমান শব্দটাকে আল্লাহ সাবজেক্ট বানাইয়া এর পরের বানিয়েছেন ফার্স্ট প্রেডিকেট তারপরে রাতে বানিয়েছেন সেকেন্ড প্রেডিকেট তারপরে আয়কে বানিয়েছেন থার্ড প্রেডিকেট তারপরে আজকে বানিয়েছেন ফোর্থ প্রেডিকেট তারপরে আজকে বানিয়েছেন ফিফ্থ প্রেডিকেট তারপরে আজকে বানিয়েছেন সিক্স প্রেডিকেট এইভাবে একটি মাত্র সাবজেক্টের সবগুলিতে যদি এখানে কোন মাদ্রাসা ছাত্র থাকে তাহলে তার উদ্দেশ্যে আরবি গ্রামার মতে বলা যায় আর বিগ্রামার মতে একটা কমপ্লিট সেন্টেন্স কে জুমলা বলে জুমলা এবং কমপ্লিট হওয়া কে তামা বলে আর সাবজেক্ট কে বলে মুক্তি খবর আল্লাহর রহমান শব্দটাকে মুক্তাদা সাব্যস্ত করেছে এর ফলে রায়া খবরে awwal তার ফলে রায় খবরে সানি তার ফলে রায় খবরে সালেস তার ফরের রায়া খবরে রাভে তার ফরের রায় খবরে হামেস তারপর এক খবরের সাদিস এইভাবে সাব্যস্ত করে আল্লাহ প্রত্যেকটা আয়াতে আয়াতে শুধুমাত্র রহমানের পরিচয় দিয়েছেন যদি এখানে এমন কেউ তাকেন যিনি না সূত্র বুঝেন না আরবি গ্রামারের সূত্র বুঝেন আমি আমি করি এরকম কেউ না তাকুন ভালো তারপরেও যদি এমন কেউ তাকেন যিনি না বুঝেন ইংলিশ গ্রামার না বোঝেন আরবি গ্রামার তার সহজ ব্যবস্থা কি সুরায় রহমানের প্রথমায় এক আর রহমান আর রহমান বলার সাথে সাথেই প্রশ্ন জাগবে কিনা ক্রেডিকেট গেল কোথায় খবর গেল হল আল্লাহ ফুল আলম বলেন আর আল্লামাল আরান শিক্ষা দিয়েছেন তিনি আবার বলেন রহমান তিনি হালাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছেন তিনি আবার বলেন রহমান তিনি আল্লাহুল বয়ান মানুষকে বাক শক্তি দান করেছেন যিনি আর রহমান কি হইলো আর রহমান তিনি কোরআন শিক্ষা দিয়েছেন যিনি আর রহমান তিনি মানুষ সৃষ্টি করেছেন যিনি আর রহমান তিনি মানুষকে বাক দান করেছেন যিনি এইভাবে প্রত্যেকটা আয়াতে আয়াতে আল্লাহ ফকরুল শুধুমাত্র রহমানের পরিচয় দিয়েছেন এই জন্য আল্লাহ এই সুরাকে সুরায় রান শব্দের অর্থ এবং এই নামে নামকরণের কারণ রহমান শব্দের অর্থ অত্যন্ত দয়ালু রহমান শব্দের অর্থ অত্যন্ত দয়ালু এদের পাশাপাশি আরেকটা শব্দ আছে রহিং এর অর্থমান শব্দের অর্থ শব্দের জ্ঞানে যারা মোটামুটি ধারণা রাখে সারা একটু ভেবে চিনতে জবাব দিবেন দয়া করে দুইটা শব্দের যদি একই অর্থ হয় তাহলে কথার মধ্যে দুইটা শব্দই উল্লেখ করার দরকার হয় না এমন দুই শব্দ একসাথে উল্লেখ করা অনেকটা বুকামি অনেকটা বুকামি যেমন আমি ইংলিশে বাংলায় বাংলা ভাষায় একটা শব্দ আছে দিন আর একটা শব্দ আছে দিবাহ দিন যে জিনিসটার নাম দিবা ও সেই জিনিসটার নাম বাংলা ভাষায় একটা শব্দ আছে রাত আরেকটা শব্দ আছে নিশি রাত যে শব্দটার নাম যে জিনিসটার নাম নিশিও সেই জিনিসটার নাম বাংলা ভাষায় একটা শব্দ আছে সূর্য আর একটা শব্দ আছে রবি সূর্য যে জিনিসটার নাম রবি সেই জিনিসটার নাম বাংলা ভাষায় একটা শব্দ আছে চন্দ্র আর একটা শব্দ আছে শশী চন্দ্র যে জিনিসটার নাম শশী সেই জিনিসটার নাম বুঝে থাকলে বলুন চন্দ্র উদয় হয়েছে বলা যথেষ্ট না চন্দ্র শশী উদয় হয়েছে এবার শুনে রহমান শব্দের অর্থ অত্যন্ত দয়ালু রহিম শব্দের অর্থ অত্যন্ত দয়ালু এরকম দুই শব্দ পাশাপাশি বলা পণ্ডিত্যের পরিচয় প্রশ্ন বুঝলেন কিনা দেখুন এই প্রশ্নের জবাবে মহাশি নাকি যা কিছু লেখেছেন সবগুলি বুঝতেইলাম কথা ষাট তারাই ষাট দরকার। আমি আগেই খুশি সবগুলি কথাতে একদিনে বলা যাবে না আমার ক্ষুদ্র বিবেচনায় যে কথাগুলি আমাদের সমাজের জন্য বেশি দরকারি বেশি উপকারী মনে করি ওই কথাগুলি বেশি বেশি আপনার সাথে এক দুইটা জবাব আপনার সামনে করব রহমান শব্দের অর্থ অত্যন্ত দয়ালু রহিংসকদের ইঙ্গিত করা যায় দুই আল্লাহ দুইটা শব্দ করা নেয় পাশাপাশি ব্যবহার করা যায় ওই বেশ কমটা কোথায় গেছে কেমন বেশ দুইটা বেশ কথা উল্লেখ করি একটা বেশ বেশ রহমান এমন দয়ালুকে বলে যে দয়ালু যারে দয়া করলো তার সৃষ্টির আগেই তাকে দয়া দান করলো এমন দয়ালুর নাম বলেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার আগেই ফিরিস তাদেরকে বলেছিলেন কিনা সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দেব দয়া না করিয়া দয়া করে দয়া করে আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিকে সৃষ্টি করার পরে বলেছিলেন না কি বলেছিলেন তিনি কেমন দয়ালু যিনি যাকে দয়া করলেন তারে সৃষ্টির আগেই দয়া দিয়া সৃষ্টি করলেন্তরে রহিম এমন দয়ালুকে বললে যে দয়ালু যারে দয়া করলো তারে পাওয়ার পরে দয়া করল তারে পাওয়ার পরে দয়া করলো দেশের প্রেসিডেন্ট হইয়া নাগরিকের সাথে সব সুব্যবহার করার আগে নাগরিকদের জন্য আশা করি আপনারা বুঝতে পারতেছেন রহমান হতে পারে একমাত্র কে রহিম বন্দাও হতে পারে এজন্য জন্য দেখবেন কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ আল্লা আল্লাহর নাম যেখানে রহিম রাসুলের নাম সেখানে রহিম হইল কিভাবে এই প্রশ্নের মীমাংসা যাদের কাছে নাই তারাই এইটার সঙ্গে অনুমান করিয়ে গিয়া বলতে চায় যে আল্লা নাম রহিম হওয়া সত্ত্বেও রসুলের নাম যদি রহিম হতে পারে আল্লাহ হওয়া সত্ত্বেও রাসুল কেন হতে আলিমুল না এদের অবস্থা বোধার জন্য একটা উদাহরণ দিচ্ছিস এক ব্যক্তি বাংলা সাতবারের নাম জানে এই সাতবারের উর্দু নাম শেখার জন্য একজন আলিমের কাছে যা বললো হুজুর আমি বাংলা সাতবারের নাম দাঁড়িয়ে এইবার গুলি উর্দু নাম আমাকে শিখাই দেলেন সাতবারের বাংলা নাম যে দাঁড়ো বাংলা নাম গুলি আগে বলো তারপরে আমি বলে দেব উর্দু নাম থেকে বাংলা নাম বলা শুরু করল বলল শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃশবার শুক্রবার ইনিও সে বাংলা নাম যে বারের নাম থেকে শুরু করছে উর্দু সেইবার থেকে বলা শুরু করছেন তিনি বললেন এই গুলির উর্দু নাম হইল শানি চার শানি খালি করছেন শনিচরিচর শঙ্ল চর গুচ্ছর বিশুদ্ধ জিজ্ঞাসা করেন আমি একটা বলতে তুই পাঁচটা বললে কিভাবে সব বুঝলাম কিভাবে যে শনি শব্দের পরে চর লাগাইয়া দিলেই যদি শনিবারের উদ্ধ হইয়া যায় তাহলে রবি শব্দের পরে চর লাগাইয়া দিলেই রবিবারের উদ্ধ যাবে আসলে কি ব্যাপারটা এরকম ঠিক এইরকমের কে কোনো কোনো লোক আছে আল্লা নাম রহিম হওয়া সত্ত্বেও যদি রসুলের নাম রহিম হইতে পারে শনি চর বিচারে সমান নয় যে বুঝাবার জন্য আল্লাহ রহমান এবং রহিম দুই শব্দ একসাথে ব্যবহার করে বিষয়টা আরো আল্লাহর নাম সম্পর্কেও কিছু ধারণা আমাদের দেখা দরকার আল্লাহর প্রসিদ্ধ নাম প্রসিদ্ধ নাম তসির আছে আল্লাহর অপ্রসিদ্ধ নাম দশ হাজারের চেয়েও বেশি দেখেন নিরানব্বই নাম যে আমরা কো এইগুলি অপ্রসিদ্ধ না প্রসিদ্ধ অপ্রসিদ্ধ দশ হাজারের হচ্ছে সবগুলির নাম প্রথমত দুই প্রকার আল্লাহ সবগুলির নাম প্রথমত আর এক প্রকার নাম কে বলে ইসমে সিফাত গুরুগত নাম আল্লাহর ইসমে জাত বা সত্তাগত নাম শুধু একটা আল্লাহ আর আল্লাহর গুণগত নাম আল্লাহ সারা বাকি আল্লাহ আর কোন নামের দ্বারা আল্লাহর ব্যাপক গুণ বুঝায় একক গুণ কাকে বলে আর ব্যাপক গুণ কাকে বলে যেই গুণ শুধুমাত্র আল্লাহর মধ্যে আছে আর কারোর মধ্যে নাই এটাকে বলে একক গুণ আর যেই গুণ আল্লাহর মধ্যেও আছে অন্যদের বলে ব্যাপক গুণ রহমান ব্যাপক শুধু আল্লাহর নাম হতে পারে। আর তুমি রহমান হতে পারো না আব্দুর রহমান হতে পারো কিন্তু রহিম আল্লাহর নামও হতে পারে দেশের প্রেসিডেন্টের গুণ হতে পারে এক না এবার বলুন বুঝে থাকলে রহমান কার হতে পারে শুধুমাত্র আল্লাহ না কেন রহমান যার সৃষ্টির পরে তারা দয়া করে আল্লাহ আমাদেরকে সৃষ্টির আগেও দয়া করেছেন এই জন্য তিনি রহমানও আল্লাহ আমাদের সৃষ্টির পরে দয়া বন্ধ করে দিয়েছেন সৃষ্টি করার পরেও আমি আল্লাহ তোমাদেরকে দয়া করে যাচ্ছি এবার বলেন তো দুটো শব্দ দু নটা করার দরকার ছিল কিনা দুটা শব্দ উল্লেখ করার দরকার রহমান আর একটা পার্থক্য শত্রু মিত্র নির্বিশেষে আপন পর নির্বিশেষে দুস্থ দুশ্মন নির্বিশেষে সবাইকে সমান ভাবে দয়াদান করে এমন দয় আলুকে রহমান বলে আর বলে যে দয়ালু শুধু আপনকে দয়া দান করে পর নয় শুধু বন্ধুকে দয়া করে শত্রুকে নয়াতে আল্লাহ ফকরবুল আলব ফকরত সুলাইমান আলহিসামকে অাজত্ব দান করেছেন নমরুখ কেও রাজত্ব দান করেছেন দুনিয়াতে আল্লাহ ফক্রবুল আলবীন ইসলাম হজরত দাউদ আল ইসলাম আল্লাহ দুঃশ্মেরাউনু দুস্ত যে জিনিস দিলেন দুশ্মন সেই জিনিস দিলেন কেন যেহেতু তিনি বুঝা গোল নির্ভর আল্লাহ বন্ধুকে যে নিয়ামত দান করলেন দুনিয়াতে আল্লাহ দুশ্মনকে সেই নিয়ামত কেন দিলেন একমাত্র কারণ যেহেতু আমি রহমান এই আমার রহমান গুণের বিকাশ ঘটাইলাম দুনিয়াতে আমার বন্ধুদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছি আমার সেই করেছি। এতে যেন তোমরা তোমরা যেন এর থেকে মনে না করো যে আখেরাতে অস্ত্র রমানকে যেই জান্নাতে দিব ফেরা উঁচু সেই জানাতে দিব এমনটা যেন মনে না করো এই জন্য আখেরাতে শুধু আমার জান্নাতের নিয়ামত আমার বন্ধুদেরকে ই দান করব কোন শত্রুকে দান করব না যেহেতু তখন আমার রহিম বলেন গুণের বিকাশাকে বলেন আল্লাহ কোন বিচার শুরু হয় কি শুরু হয় শনিচরের সাথে রবিচর দুনিয়াতে যেহেতু আল্লাহ আমাদেরকে সক্ষমতা দান করছেন দুনিয়াতে যেহেতু আল্লাহ আমাদেরকে নেতৃত্ব দান করছেন দুনিয়াতে যেহেতু আল্লাহ আমাদেরকে নেতৃত্ব দান করছেন দুনিয়াতে যেহেতু আল্লাহ আমাদের অনেকে অনেকে বলে আল্লাহ এতগুলি নিয়ামক দুনিয়াতে আমাদেরকে দান করলেন পরে বঞ্চিত করবেন আল্লাহ বলেন না কক্ষো নয় দুনিয়াতে তোমার মতো দুশ্মনকে এত নিয়ামক দান করেছি রহমান হওয়ার কারণে আর যায় আল্লাহ তারা রেখে মন দেওয়া দিলো আর আমরা খালি বেজি এইভাবে যেন হতাশ না এই জন্য আল্লাহর পরিষ্কার বসায় আরেকা যেতে বলে কোন আমার দুশনকে যদি কোন নিয়াম করি সেই সুব্রাহ্মণ্য করব না যে তারা দিতল তোমরা সব না কারণ দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে দুঃখ নেই তার একদিন তার কপালে আর কিছু থাকবে না আর তোমাদের মতো আমার দুনিয়াতে যদি কোনো দুঃখ কষ্ট নেই মনে করেনিও এইগুলির দ্বারা তোমাদের পাপের কাপ্পারা করে নেই পরকালে তোমাদের কপালে আর কোন দুঃখ থাকবে না বিষয়টা বোঝার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি একটা খুনের আসামি খুনের আসামি ইসলামের বিধান বলে খুনি হত্যা কর। এবং সেই হত্যা করার দায়িত্ব সরকারের হত্যা করার দায়িত্ব সরকার ইসলামের বিধানে খুনির শাস্তি কি হত্যা দায়িত্বকার সরকার তো একটা খুনের আসামি তার বিরুদ্ধে সরকারি আদালতের রায় হয়ে গেল আগামী মাসের পনেরো তারিখ তোমাকে হত্যা করা হবে ফাঁসি দেওয়া ফাঁসিটা স্বামী রে ফাঁসি দেওয়ার কয়েকদিন আগে এই দুনিয়াতে চাই কিনা জিজ্ঞাসা করা হয় কাউকে দেখতে চাও কিনা কারো সাথে কোনো কথা বলতে চাও কিনা এবং কি তোমার মনে কিছু খাইতে চায় কিনা যা চায় তাই দেওয়া হয় কারণ তোমার আগামী মাসের পনেরো তারিখ পর্যন্ত যার সাথে দেখা করতে চাও করে ফেলো যার সাথে কথা বলতে চাও বলে ফেলো যা কিছু খাইতে চাও খেয়ে ফেলো পনেরো তারিখের এক পর্যন্তই তোমার এইগুলি মেয়াদ শেষ এইভাবে একটা খুনের আসামি যারা আগামী মাসের পনেরো তারিখে ফাঁসি দেওয়া হবে এই খুনের আসামিটা যা খাইতে চায় তাই তারা দেওয়া হয় এই অবস্থা দেখে কোনো পথের বিখারি পথের বিখাই সারাদিন ঘুরা ফিরা করে এক টুকরা রুটি অবায় এই ফতের বিখারিটা কি বলবে পনেরো তারিখে আমার ফাঁসি হবে না তুমি কুর্মা ফুলাও বিরিয়ানি যা মনে সায় খাইতে পারো কিন্তু পনেরো তারিখের আগে আগেই খাইয়া ফেলো তোমার ফাঁসি আছে আমার ফাঁসি না তোমার ছে আমার কপাল ভালো আল্লাহর এবং এদেরকে ইমরনের যতদিন বাকি ততদিনের জন্য শুধু বুক বিলাসের সামগ্রী দিয়েছি তারপরে তাদেরকে চিরকালের জন্য জাহান্নানি পৌঁছেন আর একটা উদাহরণ একটা গল্পের মাধ্যমে বাংলা ভাষায় সঠিক উচ্চারণ হল ব্রাহ্মণ ব্রাহ্মণ বাজার থেকে একটা পাঠা আর একটা পাঠি কিনল একটা পাঠা পাটা পাঠি ছিলেন তো ব্রাহ্মণ বাজার থেকে একটা দোকান থেকে কলা কিনে খাওয়া অবস্থা দেখে পাঠা পাটিকে বলে পরে পাটি তোরে যেই ব্রাহ্মণে কিনলো আমাদের ওর সেই ব্রাহ্মণে কিনলো কিন্তু তোরে শুধু গলায় দড়ি বেঁধে মাঠের গাছ খাইতে দেয় আর আমাকে কত কিছু খাওয়ায় কলা খাওয়ায় বিদ্যুৎ খাওয়ায় বুঝা গেল তোর থেকে আমারে আদর বেশি করে বুঝা গেল তত থেকে আমারে আদর বেশি করে আদর আমারে বেশি করে না তো বেশি করে এটা আমার বলতে হবে না আসলে আসলে পাবে এর আদর কারে বেশি তোমার কলা খাওয়ায় বিস্কুট খাওয়ায় আদরের জন্য নয় গলায় ছুরি দেওয়ার জন্য আল্লাহ ফকরুল আলম দুনিয়াতে দুশ্মনদেরকে নিয়ে দান করেন জাহান নামের ছুরি দেওয়ার জন্য বলেন এই ফাটার অবস্থা ফাটির অবস্থা দেখিয়া পাঠার অবস্থা দেখি আর তোমরা মনে করিও না কে আদর করি না তারে আদর করি না তার গলায় সুরি দেওয়ার যুগ বানাই কথা বুঝে আসে কিনা এবার বুঝে থাকলে বলুন রহমান এবং রহিম দুই নামের মর্মের মেধে যে পার্থক্য আছে এই পার্থক্যটা বুঝলে কি দুনিয়াতে মুসলমান কোনো আল্লাহ কোন কি পার্থক্য আছে গেল রহমান শব্দের অর্থ এই সুরাতে আল্লাহ সুরায় রহমান নামের নামকরণের কারণ যেহেতু সুরার প্রতিটি আয়াতে আয়াতে শুধুমাত্র তিনটা কথা গেল কিনা আগের সুরার সাথে সম্পর্ক নামের অর্থ নামকরণের কারণ এবার আমরা একদিনই বোঝার চেষ্টা করি সুরায় রহমানের প্রথম আয়াত হইল আর রহমান দয়াল আল্লাহ দুই নম্বর আয়াত হইল আল্লাহ এর অর্থ হল কোরআন শিক্ষা দিয়েছেন দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছে। তিন নম্বর আয়াত হলো খালাক ইনসান মানুষ সৃষ্টি করেছে। প্রত্যেকটা আয়াতের ট্রান্সলেশনটা বাংলা তর্জমাটা সিরিয়াল নম্বর সহ সরল রাখুন সামনে কথা বলছে সহজ প্রথম আয়াত আর রহমান অর্থ দয়াল আল্লাহ দ্বিতীয় আয়াত আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন তৃতীয় আয়াত সামনের কথা বোঝা স্বার্থেই একটা কথা আপনাদেরকে আমার জিজ্ঞাসা করতে হয় বলুন আর প্রথম একটা কি দুই নম্বর কি আল্লাহ অর্থ কি কোরআন শিক্ষা দিয়েছেন তিন নম্বর আয়াতাল ইনসানের অর্থ কি মানুষ সৃষ্টি করেছি কোরআন শিখাইয়া মানুষ বানাইছেন না মানুষ বানাইয়া কোরআন শিখাইছেন কোরআন শিখাই তাইলে সিরিয়াল উল্টা করলেন কেন ঠিক থাকতো সিরিয়াল বানাইলে কেন এই প্রশ্নের জবাবের কেন লেখেন মানুষ দুই প্রকার মানুষ কত প্রকার প্রকার এক প্রকার মানুষকে বলে জন্মগত মানুষ আরেক প্রকার মানুষকে বলে গুণের মানুষ এক প্রকার মানুষ জন্মগত মানুষ আর প্রকার গুণগত জন্মগত মানুষ কাকে বলে মানুষের বংশে যার জন্ম হয় কঠিন কথা না তববার বলবো শুধু আপনাদের সরণটা খাটু না শরণ না বলে কথা বলতেন জন্মগত মানুষ কাকে বলে মানুষের বংশে যার জন্ম হয় বুঝতে অসুবিধা হলো না কি যদি অসুবিধা না হইয়া থাকে তাহলে আপনাদের একটা কঠিনের জবাব দিতে হবে সেটা হলো এবার বলুন জন্মগত মানুষ হওয়ার জন্য কি কি শিক্ষা লাগে মুঠেও না মুঠেও আমি যেদিন জন্মগ্রহণ করেছিলাম কোরআনের একটি অক্ষরও সেদিন শিখতে আমি যেদিন জন্মগ্রহণ করেছিলাম মানুষের বংশে সেই দিন আমি এবিখিনি সেদিন আমি কহ ও শিখিনি সেদিন আমি আলিফ বাতাসাও শিখিনি শুধু মানুষের ঘরে জন্ম গ্রহণ করার জন্মগত ভাবে সেদিনও মানুষ ছিলাম জন্মগত ভাবে যেদিনও মানুষ ছিলাম এবার একটু দয়া করে বলুন জন্মগত জন্মগত মানুষ হওয়ার জন্য কোন শিক্ষা লাগে জন্মগত মানুষ হওয়ার জন্য কোন শিক্ষা লাগে না মানুষের বংশে জন্মগ্রহণ করলেই জন্মগত মানুষ মানুষের বংশে জন্মগ্রহণ করলেই জন্মগত আর এক প্রকার মানুষ হল গুণের মানুষ গুণগত মানুষ মানুষের গুণ কি ইচ্ছা মতে খাইতে পারা মানুষের গুণ নয় জীব জানুয়ারেরাও ইচ্ছা মতে খায় তৃপ্ত হইয়া ঘুমাইতে পারা মানুষের গুণ নয় জীব জানুয়ারও তৃপ্ত হইয়া গুমাইতে গুমাই ইতো বাচ্চা জন্ম দিতে পারা আর ইচ্ছা মতো নারী পুরুষের গুণ নয় হাওয়া গুমানি আর যৌন মিলন হাওয়া আহার নিদ্রা যৌন মিলন মানুষের গুণ না জানুয়ারের রসে জানুয়ারের বলেন বুঝে শুনে বলছে না জানুয়ারের মধ্যে আছে তাহলে খাওয়াও মানুষের আলাদা গুণ নয় গুমানিও মানুষের আলাদা গুণ নয় যৌন মিলন বা বাচ্চা জন্ম দেওয়া মানুষের আলাদা গুণ নয় তাহলে মানুষের আলাদা গুণ গুনটা এখানে এটাকে কি করে নিতে শিক্ষা তারপরে আমরা বুঝবো মাউল গড়ার শিক্ষা গুণ কয়েকটা উদাহরণের মাধ্যমে সুতরাং আলু দেওয়া বা আলু দেওয়া মাইক ফিট করা হয়েছে আওয়াজ দেওয়ার জন্য সুতরাং আওয়াজ দেওয়া তার গুণ গুণ যে কাজের জন্য নিযুক্ত করা হয় ওই কাজটাই তার গুণ খাওয়ার জন্যই মানুষ বানানো হয় জানোখা সুতরাং খাওয়া মানুষের গুণ নয় আলাদা গুণ নয় আল্লাহ বলে মানব জানবকে আমি একমাত্র আমার এবাদত করার জন্য সৃষ্টি করেছি আল্লাবাদত আল্লা গুলামী আল্লাহত্ব আল্লাহর বন্দে করার জন্য আল্লাহ মানুষ বলেছেন সুতরাং সৌদি আরবের উঠেও রোজা রাখে বাংলাদেশের গোরুরাও অভ্যাস করে তাহলে বলুন তো নমাজ রুদা এবাদত বন্দেগি কোন প্রাণীর গুণ মানুষের গুণ মানুষের আলাদা গুণের মানুষ হবে তুমি সেদিন যেদিন তুমি আমার গুলাম হতে পারে আমার গুলামী শিক্ষা দেওয়ার মতো কোনো ব্যবস্থা কোরআন ছাড়া দুনিয়ার আর কোথাও না আমি তো বলেছি করেছেন জন্মগত মানুষের কথা নয় গুনের মানুষের কথা আমি আল্লাহ যাকে কোরআন শিক্ষার সৌভেদ্যদান করেছি কোরআন শিক্ষার পর যার গায়ে লেগেছে সেই ব্যক্তি সত্যিকানের অর্থে মানুষ হতে পারে আল্লাপাক রান শিখাইয়া মানুষ বানাইছেন জন্মগতটা না গুণগত পারে না উদাহরণ দি আজকের মতো কথা চেষ্টা আল্লাহ পাক রব আলমিন তিনি কোরআানে শিক্ষা দিয়েছেন যত নিয়ম নীতি বিধি বিধান মানুষের জন্য এমএে দুইটা বিধানের কথা বলিস আপনাদের জানা আমি শুধু স্মরণ করাই মানুষের জন্য আল্লাহ কোরআনে একটা বিধান দিয়েছেন হারামী আপন মাকে কে বিয়ে করা হারাম আপন বুন কে বি হারাম আপন খালা কে বিয়া করা হারাম আপন ফুফুকে বিয়া করা হারাম আপন ভাগবি কে বিয়া করা হারাম আপন বাতিদিকে বিয়া করা হারাম একটা বিধান আর একটা বিধান আছে কোরআব অন্য কোন নারী কেও বিয়ানা করা পর্যন্ত তার সাথে বিয়া না করা পর্যন্ত যৌন মিলন আল্লাহ বলেন বিয়াসারা যৌবনের আনন্দ উপভোগ করতে যায় না যৌবনের আনন্দ উপভোগ করতে যায় না তাই রে একদিকে বিধান দিয়েছেন মা বোন কে বিয়া করা হারাও বিধান দিয়েছেন মা সারা বিন্দ নারীর সাথেও বিয়াসারা সারা যৌন মিলন হারাম কটা হারাবের বিধান শিখলাম দুইটি হারাবের বিধান শিখলাম কোথা থেকে কোরআন থেকে কোরআন থেকে একটা হারাবের বিধান শিখলাম মা বোন বিয়া করা হারাম যদি জন্মগত কোন মা কে বিয়া করে বুনকে বিয়া করে হালাকে বিয়া করে পুহুকে বিয়া করে মানুষের কাতারে রইল না কোন শিক্ষা লঙ্ঘন করার কারণে সে মানুষ হতে পারল না একমাত্র কোরআন শিক্ষা লঙ্ঘন করার কারণে সে মানুষের বলেন আর রহমান শিক্ষা দিয়েছেন তাকেই মানুষতা করেছিল আর মানুষ মাকে বিয়া করেনা হালাকে করে না ফুফুকে বিয়া করেন প্রায় সব দেশেই কিছু না কিছু আছে অন্য নারীকে অসা করে এমন মানুষ আমাদের সমাজে আছে কিনা নাই আছে সাথে বিয়ে ছাড়া মিলাম করার মতো মানুষ আমাদের সমাজে বহু আছে আমি জিজ্ঞাসা করিম ভাবে একটা কুকুরের সাথে মিলামিশা করতে বিয়া লাগে না একটা বল যেমন ভাবে একটা গাবির সাথে মিলামিশা করতে বিয়া লাগে না একটা গাদা যেমন ভাবে একটা গাবির সাথে মিলামিশা করতে বিয়া লাগে না মানুষ যদি একটা নারীর সাথে মিলামিশা করতে দিয়ে আগে মনে করে না এই মানুষের মধ্যে আর গাধার মধ্যে ব্যবধান কোথায় তাহলে মানুষে গাদা হইতে দেয় না কোন শিক্ষা তোমাদেরকে গুণের মানুষ হওয়ার সৌভাগ্য দান করে এই প্রসঙ্গে আপনাদের দেশের ভালো অবস্থা আমার জানা নাই আমার দেশের হালো অবস্থা জানি আপনাদের জন্য উদাহরণ দিচ্ছে শুধু আমার বাংলাদেশের ময়মনসিংহ জেলা শহরে জন্মগ্রহণকারী তার শিক্ষিতা নারী নাম তার তসলিমা নাম নাসিন তসলিমা নাসিন এম ডাক্তার ছিল বাংলাদেশে টাকা অনেক বই সুস্থানের বই পড়েন যে সমস্ত যত কারণে গুল বলেছে তসলিমান যুক্তিসঙ্গত কারণ দেখা যা গেছে ওই যুক্তিগুলির দাদবাঙ্গা জবাব যে সমস্ত আলেম দিতে পারবেন না ওই সমস্ত আলেন কি অভিচার সীমা শেষ শেষ সীমানা নাই কোরআন তসলিমা নাসিন কি একটা হল কোরআনের একায়েতে আল্লাহ বলেন মুসলমান পুরুষ তোমরা প্রয়োজনে দুইটা বিয়ে করে দুই বিবি প্রয়োজনে তিন বিব এক বিধানে একের বেশি স্বামী রাখার অধিকার দেওয়া পারে. আপনাদের জানা একটা মুসলমান নারীকে একসাথে দুই স্বামী রাখার ব্যবস্থা দেওয়া আছে নাই কোরআন নারীদের উপর যত অবিচার করেছে নারীকে একের বেশি স্বামী রাখার অধিকার দেয় না এটা হইল নারীদের প্রতি কোরআনের যত অবিচার এর একটা অবিচার বুঝে থাকলে বলুন তসলিমা নাসলিনের বই যে আল্লাপাকুল আলমিন কুরান্ন যখন পড়তেছিলেন তখনই জানতেন কিনা কুরান্ন দিল সমাপ্ত হওয়ার দেড় হাজার বছর পরে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে একটা দেশ স্বাধীন হবে ওই জেলা শহর থাকবে সেখানে তকলিমা নামে হবে এবং আল্লাহ কি তখনও জানতেন এবং গুলে এই কারণ দোষ হবে আল্লাহ কি সেটাও জানতেন জেনে শুনেই কি কোরআনের ভিতরে তার জবাবের ব্যবস্থা না দিয়ে কোরআনকে কি আমার পর্যন্ত চলতে হবে বলেছেন জবাবের ব্যবস্থা দিয়ে আল্লাহ বলেন হে মুসলমান পুরুষেরা তোমাদের স্ত্রীরা হইল তোমাদের সন্তান উৎপাদনের ক্যাপ কোনো নারীর সাথে সংম করলো এই অপরের ক্ষেতে নিজের ফসল ফলাইতে গেল বলেন নিজের ক্ষেত ফসল ফলানি বৈধ অবৈধ না অপরের ক্ষেতে ফসল ফলানি অবৈধ অপরের ক্ষেত্রে অফরের ক্ষেত্রে ফসল ফলানি অবৈধ ফসল ফলানি অবৈধ এখন যদি এমন কোন অতি চালক বাঙালি থাকে যে ঠিক আছে অফরের ক্ষেত্রে ফসল ফলানি অবৈধ যেহেতু আমি অফরের ক্ষেত্রে ফসল ফলাইব না আমি অফরের ক্ষেত্রে সিদ্ধ দান দুর্ব আমি তুমি সিদ্ধদান কি বাইন করছো তোমার বাহের ক্ষেত্রে তো হারবেন না হারবেন না যারা জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করে ভিন্ন নারীর সাথে মিলামেশা করতে যায়। ভিন্ন নারীর সাথে মিলাম বীজায় ফসল পালানি গেল না বাইন করতে গেল ফসল অপরের ক্ষেত্রে ফসল ফলানি যেমন অপরাধ অপরের ক্ষেত্রে দান গুণা অপরাধের জন্ম দেওয়া যেমন একটা কৃষকের যদি চারটা ক্ষেত্রকে আর চার ক্ষেতে যদি ফসল ঘোলা এই ফসলগুলি গুলি ভাগাভাগি নিয়ে কোনো ঝগড়া হওয়ার আশঙ্কা আছে তখন চারটা স্বামীর সাথে একসাথে বিয়া দেওয়া হয় খেট কথা কৃষক পানি শেষ করবে কতজন বীজ বান করবে কতজন একজন ফসল ফলবে দানের মতো না আলুর মতো না একটা তর মুগের মত না মুসল ফসল ফলবে আলুর মতো মূলার মত না একটা তোর মুগের মতের সার মেটার কাছে তোর খেত ফসল ফলাইলো ফসল ফল একটা ক তোর তরমুষ্টায় মান না অপমান মা এই অপমানের হাত থেকে রক্ষা করার জন্য নারীদেরকে বঞ্চিত করার জন্য নয় এমন জগন্যতম অপমানের হাত থেকে নারীদেরকে রক্ষা করার জন্য কোরআনের বিদানে একটা নারী একের বেশি স্বামী রাখতে পারে না আসবার কথা পুলাম না বুঝবার কথা তোমার আমি মানুষ হাসাবার উদ্দেশ্যে কথা বলি না কথা বুঝাবার জন্য উদাহরণের মাধ্যমে কঠিন কথা বুঝতে যাওয়া যায় তসলিমার লেখা একটা বইয়ের নাম যাব না কেন যাব নামটা শান্ত না বিদ্রোহী বিদ্রোহী নাম যাব না কেন যাব এই বইয়ে যেতেই হয়। যেহেতু যে পরিমান পুরুষ টেইলার আছে এই পরিমাণ নারী টেইলার নাই এই জন্য তো শ্রীমান যাবো না কেন যাব বইয়ে লেখে যে নারীদের গায়ের ব্লাউজ এর মাপ দেওয়ার জন্য পুরুষের কাছে যেতে হবে না আমি যথেষ্ট পুরুষ যদি নিজের স্ত্রীর গায়ের ব্লাউজ এর মাপ দিতে জানে না টেইলার কে তাহলে কে বলছিল বিয়া করতে বলেন নারীর ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে হবে না স্বামী যথেষ্ট লেখে বৈধ হইয়া নারীরা পুরুষ টেইলারদের কাছে যখন ব্লাউজের মাপ দেওয়ার জন্য যায় তখন পুরুষ টেইলাররা পুরুষ জাতি এত বড় জঘন্যতম খারাপ পুরুষের প্রতি তসলিমার বড় বড় সাংঘাতিক ও পুরুষেরা এত বড় খারাপ জাতি এই পুরুষদের আঙ্গুল ব্যবহার করে ফিতা দিয়া মাপ লয় না আঙ্গুল দিয়া মাফ লয় নীরার বুকের মাফ লয় আঙ্গুল দিয়া ফিতা দিয়া না এতে অনেক মেয়ে লজ্জায় লাল হয়ে যায় কেউ নীল হয়ে যায় কেউ হলদে হয়ে যায় কেউ সাদা হয়ে যায় আছে নারীরা কাছে দিতে গেলে কি ব্যবহার করে তসলিমার জানা আছে জানা নারী এই কারণে লেখলো না জানা সেই কারণে আমার প্রশ্ন হলো তুমি যদি জানো ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেলারের কাছে গেলে কি করে তুমি যদি জানো তাহলে তুমি যাবো না কেন যাবো বদমাসনা হইলে তুমি তসলিমা যে বইগুলি লিখেছে এই বইগুলির দ্বারা মানুষকে মানুষ বানাবার মতো ব্যবস্থা আছে না মানুষকে হাইওয়ান জানোয়ার বানাবার তসলিমার লেখা আরেকটা বইয়ের নাম অপরপক্ষ অপরপক্ষ বইয়াছ সীমা লেখে আমার পেট আমার শরীরের অঙ্গ আমার স্বামীর শরীরের অঙ্গ নয় কাজেই স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতে আমার পেটে বাচ্চা জন্ম দেওয়া আমার পেটে কার কাছ থেকে বাচ্চা নেব না নেব সেটা আমার অধিকার আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই একটা পুরুষকে স্বামী বানাই তার বাচ্চা পেটে নেবে না যে কোন পুরুষের কাছ থেকে মনে চায় সেখান থেকেই বাচ্চা নেবে এমন মানুষের হয় যে থাকলে বলুন তসলিমার মতবাদ মনুষ সত্যবাদ না হসত্যবাদ সত্যবাদ এত বড় শিক্ষিত নাই এত বড় পশু জানুয়ার কে নান শিক্ষার সোয়া পাইছে কোরআন শিক্ষার পরশ পাইছে না শিক্ষা গ্রহণ করছে না কোরআন শিক্ষা গ্রহণ করছে না এই জন্য আল্লাহ বলেন আর রাহমান শিক্ষা দিয়েছেন সত্যিকারের মানুষ বানাইছেন কোরআন শিক্ষার সো আজাদের অন্তরে লাগে নাই কোরআনের হালাল হারামের বিধানের প্রতি যারা বিশ্বাসী হতে পারে না এরা ভাই ওয়ান জন্ময় ছাড়া মানুষ হতে পারে না একটা মুসলমান যত বড় যত বড় বুক হোক যত বড় গোয়ার হোক যদি নারীর কাছে যাওয়াকে হারাম মনে করে এই কারণে আছে এইরকম অশিক্ষিত মুসলমান আসেনা নাই যে বিন্যারীর কাছে যাওয়া হারাম মনে করে এই কারণে মিলামিশার জন্য বিয়া করে বল মুসলমান আছে নিনা নাই আছে এই মুসলমানটা বিন্ন নারীর সাথে মিলামেশা করতে না গিয়া মিলাম একটা নারী ঘরে আনলো তার সারা জীবনের লালন পালনের দায়িত্ব দিল কোনো কোরআন শিক্ষার সোয়া পাওয়ার কারণে বিন্য নারীর সাথে মিলন হার বিবিন সাথে মিলন হালাল এটা কোন গ্রন্থ থেকে শিখলো একমাত্র কোরআন শিক্ষার সোয়া পাওয়ার কারণে শিখলো এটা জানুয়ার হইল না যত বড় অশিক্ষিত হোক এই মুসলমানটা জানুয়ার হইল না মানুষের কাতারে হইল কোন কারণে কোরআন শিক্ষার পরশ পাওয়ার কারণে এই জন্য আল্লাহ ফক্রব আলমিন বলেন আর কোরআন শিক্ষা দিয়েছেন মানুষের মতো মানুষ বোন